দ্বিতীয় পরিচ্ছেদ মনমোহন মন্দিরে শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মভক্তগণ সঙ্গে কেশব আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ প্রাঙ্গণে বসিয়া আছেন কেশব আসিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন ঠাকুরের বাম দিকে কেশব বসিলেন আর দক্ষিণ দিকে রাম উপবিষ্ট কিয়ৎকাল ভাগবত পাঠ হইতে লাগিল পাঠ ঠাকুর কথা কহিতেছেন প্রাঙ্গণের চতুর্দিকে গৃহস্থ ভক্তগণ বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সংসারের কর্ম বড় কঠিন বনবন করে ঘুরলে মাথা ঘুরে যেমন অজ্ঞান হয়ে পড়ে তবে খুঁটি ধরে ঘুরলে আর ভয় নাই কর্ম কর কিন্তু ঈশ্বরকে ভুলো না যদি বল যে কাজ এত কঠিন উপায় কি উপায় অভ্যাসযোগ ও দেশে ছুতোরদের মেয়েরা দেখেছি তারা একদিকে চিড়ে কুটছে ঢেকি পড়বার ভয় আছে হাতে আবার ছেলেকে মাই দিচ্ছে আবার খরিদ্দারদের সঙ্গে কথা কইছে বলছে তোমার যা পাওনা আছে দিয়ে যেও নষ্ট সংসারে সব কাজ করে কিন্তু সর্বদা উপপতির দিকে মন পড়ে থাকে তবে এটুকু হবার জন্য একটু সাধন চাই মাঝে মাঝে নির্জনে গিয়ে তাঁকে ডাকতে হয় ভক্তি লাভ করে কর্ম করা যায় শুধু হাতে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগবে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে আর আঠা লাগবে না এইবার প্রাঙ্গনে গান হইতেছে ক্রমে শ্রীযুক্ত ত্রৈলোক্যও গান গাহিতেছেন জয় জয় আনন্দময়ী ব্রহ্মরূপিনী ঠাকুর আনন্দে নাচিতেছেন সঙ্গে সঙ্গে কেশবাদি ভক্তগণ নাচিতেছেন শীতকাল ঠাকুরের গায়ে ঘাম দেখা দিতেছে কীর্তনানন্দের পর সকলে উপবেশন করিলে শ্রীরামকৃষ্ণ কিছু খাইতে চাহিলেন ভিতর হইতে একটি থালাকুরিয়া করিয়া নাদি আসিল কেশব ওই থালাখানা ধরিয়া রহিলেন ঠাকুর খাইতে লাগিলেন কেশব ঐ রূপ ধরিলেন গামছা দিয়া মুখ মুছাইয়া দিলেন তৎপরে ব্যাজন করিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ এইবার সংসারে ধর্ম হয় কি না আবার সেই কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ কেশবাদির প্রতি যারা সংসারে তাকে ডাকতে পারে তারা বীর ভক্ত। মাথায় বিষ মন বোঝা তবু ঈশ্বরকে পাবার চেষ্টা করছে এরই নাম বীর ভক্ত। যদি বল এটি অতি কঠিন কঠিন হলেও ভগবানের কৃপায় কি না হয় অসম্ভব সম্ভব হয় হাজার বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে সে কি একটু একটু করে আসবে একেবারে ঘর আলোকিত হবে এই সকল আশার কথা শুনিয়া কেশবাদি গৃহস্থ ভক্তগণ আনন্দ করিতেছেন কেশব রাজেন্দ্র মিত্রের প্রতি সহাস্যে আপনার বাড়িতে এরূপ একদিন হলে বেশ হয় রাজেন্দ্র আচ্ছা তা তো বেশ রাম তোমার উপর সব ভার রাজেন্দ্র রাম ও মনমোহনের মেষমশাই এইবার ঠাকুরকে উপরে অন্তপুরে লইয়া যাওয়া হইতেছে সেখানে তিনি সেবা করিবেন মনমোহনের মাতা ঠাকুরানি শ্যামা সুন্দরী সমস্ত আয়োজন করিয়াছেন শ্রীরামকৃষ্ণ আসন গ্রহণ করিলেন নানাবিধ মিষ্টান্নাদি উপাদেয় খাদ্যদ্রব্য দেখিয়া ঠাকুর হাসিতে লাগিলেন ও খাইতে খাইতে বলিতেছেন আমার জন্য এত করেছো। এক গ্লাস বরফ জলও কাছে ছিল কেশবাদি ভক্তগণ প্রাঙ্গণে বসিয়া খাইতেছেন ঠাকুর নিচে আসিয়া তাঁহাদিগকে খাওয়াইতে লাগিলেন তাহাদের আনন্দের জন্য লুচি মন্ডার গান গাহিতেছেন ও নাচিতেছেন এইবার দক্ষিণেশ্বর যাত্রা করিবেন কেশবাদী ভক্তগণ গাড়িতে তুলিয়া দিলেন ও পদধূলি গ্রহণ করিলেন